এই এজন্য একজন মুসলিম তার বিশ্বাসের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে হবে মধ্যপন্থী আরেকটা বিষয় হলো সে আকিদার ক্ষেত্রে মধ্যপন্থী হওয়ার পরে মানে সে সহিদা বিশুদ্ধ আকেইদা সে বুঝছে এখন সে এই চেষ্টা করবে না যে সব মানুষ একদিনেই সহি এই উগ্রপন্থা অনেকের মধ্যে জন্ম নিতে পারে কিন্তু আমি যে আগে আকিদা বুঝতাম না এটা সে ভুলেই গেছে আমি যে বুঝতে পারছি এটা তো আল্লাহর বিরাট রহমত আল্লাহর বিরাট নিয়ামত এখন অন্যদেরকে বুঝানো আমার দায়িত্ব পৌঁছাই দেওয়ার দায়িত্ব কিন্তু বাধ্য করা একবার একদিনে হয়ে যাওয়া উগ্র উগ্রপন্থা অবলম্বন করা এটা বৈধ না তার আকেও সে মধ্যপন্থী হবে একেবারে দিবে না কথা খালি ফজিলতার কথা বলতে হবে এটা করলে এত লক্ষ্য এটা করলে এত লক্ষ্য এটা করলে খালি ফজিলতার ফজিল আকিদার টোটালি বাদ কারণ আকিদার কথা বললে মানুষের সমস্যা তৈরি হয় আকিদার কথা বললে ঐক্য নষ্ট হয় আকেদার কথা বললে মানুষের সমালোচনা শুনতে হয় ফজিলতের বয়ান করলে সবাই মহব্বত করে এই জন্য এখানে কেউ যদি আকেদা বাদ দিয়ে খালি ফজিলতের বয়ানতের আলোচনা এই লোকও মধ্যপন্থা থেকে সরে গেছে আবার কেউ আমল আখলাক সব বাদ দিয়ে খালি আকিদা আকিদা ঠিক করলে ঠিক আর কিছু দরকার নাই আমল আখলাক দরকার নাই এটা উগ্রপন্থা দুইয়ের সমন্বয় আকিদা মৌলিক বিষয় আকেইদার প্রতি গুরুত্ব বেশি দিতে হবে আমলের চাইতে কিন্তু আমলও বাদ যাবে না আমলও থাকবে এইরকম আকিদার ক্ষেত্রে মধ্যপন্থী হওয়া এটাকে বলা হয় বসাতেই